كتاب الله دستوري وخير الحلق أسوتنا بسنته انجلا نوري لهدي للحق أرشدنا كتاب الله دستوري وخير الحلق أسوتنا بسنته انجلا نوري لهدي الحق أرشدنا আল্লাহরা আজ আমরা কাজের পূর্বে অপরিহার্যতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রতিদিন আমরা দিনীয় দুনিয়াবি ব্যাপারে কত কথা বলি কত মতামত কত ফয়সলা করি কত আমুল করি কিন্তু আমাদের এসব কর্মকাণ্ড শরিয়া মোতাবেক হচ্ছে কিনা এই বিষয়টিকে আমরা কখনো ভেবে দেখেছি প্রিয় ভাই যে কোনো আমল করার পূর্বে ওই আমল সম্পর্কে শরিয়ার হকুম হাকাম জেনে নেওয়া ফরজ সকল আলামাইকার এ ব্যাপারে একমত পোষণ করেছেন ইমাম শেহাবুদ্দিন আল কারাফি আল মালিকি রাহিমাহুল্লাহ তার আল ফুরোক নামক গ্রন্থে বলেন ইমাম গজালি রাহিমাহুল্লাহ এহিয়া আলুমুদ্দিন কিতাবে এবং ইমাম শাফিয়া রাহিমাহুল্লাহ তারা রিসাল নামক কিতাবে এ বিষয়ে অলামায় কেরামের ইসমার কথা উল্লেখ করে বলেছেন আকেল বালেক মুসলমানের জন্য কোনো কাজ করা জায়েজ নয় যতক্ষণ না সে ওই কাজের শরী বিধান জেনে নেয় সুতরাং যে ব্যক্তি বেচা ইচ্ছা করে তার উপর বেচা সংক্রান্ত শরী বিধান জেনে নেওয়া ফরস যে নামাজ পড়তে চায় তার জন্য নামাজ ওজুবসুলের বিধিবিধান জেনে নেওয়া ফরজ এক কথায় সকল কথাও কাজের পূর্বে ওই বিষয়ে আলম অর্জন করা ফরস আমলের পূর্বে এলমের প্রয়োজনীয়তা এত অধিক যে ইমাম বোহারি রাহিম উল্লাহ এ সম্পর্কে তার সাহি বহারিতে আল্লাহ মুউলিওয়াল আমল কথা ও কাজের পূর্বে এলম নামে আলাদা একটি অধ্যায় বিন্যাস করেছেন প্রিয় ভাই একজন সাধারণ মুসলিমের চেয়ে একজন মুজাহিদের অনেক বেশি দাওয়া ও কিতালের ময়দানে কাজ করতে গিয়ে তাকে অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হয় মানুষের রক্ত প্রবাহিত করা এবং সম্পদ জব্দ করার মতো স্পর্শকাতর কাজও তাকে আঞ্জাম দিতে হয় এসব গুরুত্বপূর্ণ কাজ করতে হলে তাকে অবশ্যই এসব বিষয়ের এলম অর্জন করতে হবে মানুষের হক সম্পর্কিত বিষয় তাই জিহাদের ময়দানে কোন পদক্ষেপ গ্রহণ করা যায়জ আর কোনটি না কোনটি হারাম আর কোনটি হালাল এসব বিষয় সেরে আইল অর্জন করে নেয়া তার জন্য ফরজ সরি বিধান না জেনে বিশৃঙ্খলভাবে জিহাদের ময়দানে কাজ করা জায়েজ নয় বিশেষ করে প্রত্যেক মুজাহিদকে জিহাদের লক্ষ্য উদ্দেশ্য ও আদব সম্পর্কে জেনে নিতে হবে প্রিয় ভাই শরীর যে কোনো মাসালা বয়ান করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে বিশেষ করে জিহাদ সংশ্লিষ্ট কোনো বিষয়ে শরীর ফ্যাসেলা দেওয়ার জন্য গভীর তাহিক ও গবেষণার প্রয়োজন ভালোভাবে যাচাই না করে সুস্পষ্টভাবে নিশ্চিত না হয়ে সব দিক বিবেচনা না করে ভাষা ভাষা জ্ঞান নিয়ে অযোগ্য লোকের ফতুয়া দেওয়া বিপজ্জনক কাজ আমাদের উচিত আহলে আলিমদের মতামতগুলো জেনে নেয়া জিহাদ বিষয়ক মশালাগুলো জিহাদ সম্পর্কে অভিজ্ঞ কোনো আলিম সালাফের কিতাবাদি ময়দানের অভিজ্ঞ সাইগণের রচনাবলী থেকে আয়ত্ত করে নেয়া বিশেষভাবে কাউকে কাফির ফাসিক, গুমরাহ বা বেদাহাতি বলে আখ্যায়িত করা খুবই মারাত্মক ব্যাপার তাকফিরের মাসালা এতটাই সূক্ষ্ম জটিল যে বিজ্ঞ আলেমরা পর্যন্ত এই পথ মারাতে ভয় পান সেখানে দু একটা বই পড়ে কিংবা কয়েকটা বয়ান শুনে তাকফির করতে যাওয়া যে কতটা মূর্খতা তার বলার অপেক্ষা রাখে না প্রিয় ভাই শরীয়তের গভীর জ্ঞান ও বুধপত্তি অর্জন করা ছাড়া কাউকে তাকফির করবেন না আপনার যদি তাকিকের যোগ্যতা না থাকে তাহলে নিজ থেকে কিছু বলার দরকার নেই আপনি নির্ভরযোগ্য শাহীদের ফায়সালা শুনিয়ে দিন শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ ইবিন রাহিমুল্লা বলেন যে ব্যক্তি নিজের কল্যাণ চায় তার জন্য জরুরি হলো শরীয়র গভীর আইল ও দলিল ছাড়া তাকফিরের মাসালায় কথা না বলা এবং নিজের জ্ঞান বুদ্ধির উপর ভরসা করে কাউকে ইসলাম থেকে বের করে দেওয়া থেকে বিরত থাকা কেননা কাউকে ইসলাম থেকে বের করা কিংবা ইসলামে অন্তর্ভুক্ত করা দিনের খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় শয়তান অনেক মানুষকে এই মশালায় বিভ্রান্ত করেছে ফলে তার এমন কোন কোনো দলের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে তাদের মুসলিম বলেছে যাদের কুফরি সম্পর্কে কোরআন হাদিস ও ইজমায় উম্মাতে স্পষ্ট দলিল রয়েছে আবার চরম সীমালঙ্ঘন করে এমন কতক লোককে কাফের ফতুয়া দিয়েছে যাদের মুসলিম হওয়ার ব্যাপারে কোরআন হাদিস ও ইজমায় উম্মাতে দলিল রয়েছে প্রিয় ভাই মুসলিম মুসলিমকে কাফির বলা যেমন মারাত্মক তেমনি ভাবে কোনো কাফিরকে মুসলিম বলাও মারাত্মক আমাদের শেখ আবু আমের আব্দুল হাকিম হাসান নামক কিতাবে বলেন যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে তাকে কাফের না বলা অত্যন্ত মারাত্মক আবার যে ব্যক্তি নিশ্চিতভাবে মুসলিম তাকে কাফির বলাও অত্যন্ত মারাত্মক এসব জঘন্য কাজ থেকে বিরত থাকা ফরজ যে ব্যক্তি আল্লাহর আজাদ থেকে বাঁচতে চায় তার জন্য নির্ভরযোগ্য কারণ ছাড়া কোনো মুসলিমকে তাক্ষির করা থেকে বেঁচে থাকা অপরিহার্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমহ্লা বলেন কাউকে কাফির বলা কিংবা ফাসিক বলার বিষয়টি আখিরাতের পুরস্কার ও শাস্তি এবং দুনিয়াতে বন্ধুত্ব শত্রুতা হত্যা ও নিরাপত্তা ইত্যাদির মতো স্পর্শকাতর আহকামের সঙ্গে সম্পৃক্ত কেউ আল্লাহ সুহান ও তালা মুমিনদের জন্য জান্নাত ওয়াজিব করেছেন এবং কাফিরদের জন্য জান্নাত হারাম করেছেন আর এগুলো হল সর্বজনীন হুকুম যা সর্বদা ও সর্বত্র প্রযোজ্য যথাযথ তাহকিক না করে কাউকে তাকফির করার ব্যাপারে কোরআনসুন্নায় যে ভয়াবহ ভয় আতঙ্কে কেঁপে উঠে এমন একটি সতর্কবাণীরা যখন কোনো ব্যক্তি অপর মুসলিম ভাইকে হে কাফির বলে সম্বোধন করবে তাহলে তা তাদের যেকোনো একজনের জন্য প্রযোজ্য হবে अर्थात बोलने लोकटी तेम ना तब निजे मुस्लिम आरोप आलिम के बताते सुन মান হার বি যে ব্যক্তি অপরকে কাফির বলে সম্বোধন করল বা তাকে আল্লাহর শত্রু বললো অথচ সে ওই নয় তাহলেই এই অপবাদ তার উপরে আপতিত হবে যাকে কাফির বলে সম্বোধন করা হয়েছে সে যদি বাস্তবে কাফির না হয় তবে কাফির বলে সম্বোধনকারী কাফির হয়ে যাবে হাদিসের এই বক্তব্যটির ব্যাখ্যায় পলামায় গ্রামের মধ্যে মতভেদ রয়েছে এবং নবির রহিমুল্লাহ বলেছেন কাফির হয়ে যাওয়ার ব্যাপারটি ধকি তিরস্কার ও শাস্তি স্বরূপ হাফিজ ইবনে হাজারা সালানি রাহিম উল্লাহ ফাথল বাড়িতে এবং নব রাহিমলার এই বক্তব্য উল্লেখ করার পর বলেন কথা যাকে কাফির বলা হয়েছে ওই ব্যক্তি যদি বাস্তবেই শরীয়ত অনুযায়ী কাফির হয় তাহলে তো সম্বোধনকারী সত্যই বলল আর সম্বোধিত ব্যক্তি যদি কাফির না হয় তবে সম্বোধনকারী এই কথা বলার কারণে অপরাধী ও গুনাগার হবে এবং আবু জাফর তাহাবি রহিমউল্লা এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই হাদিসের অর্থ সম্পর্কে গভীর ভাবনা চিন্তা করে যা পেলাম তা হলো কোনো ব্যক্তি যখন কাউকে কাফির বলে তবে তার অর্থ হলো নিশ্চয় সে ব্যক্তিটি কাফির কেননা সে কুফুরের উপর আছে কিন্তু সম্বোধিত ব্যক্তিটি যে বিশ্বাসের উপর আছে তা যদি কুফুরি না হয় বরং সে যদি ইমানের উপর থাকে তবে তাকে সম্বোধনকারী কাফির বলে পরিগণিত হবে কেননা সে ইমানকে কুফুর বলেছে এভাবে সে আল্লাহকে অস্বীকার করেছে কারণ যে আল্লাহর প্রতি কারো ইমানকে অস্বীকার করে সে প্রকার আল্লাহ কেউ অস্বীকার করে আল্লাহ বলেন হাবিত মিনাল খাসিরিন আর যে ব্যক্তি ইমানের অবিশ্বাস করবে তার আমল ধ্বংস হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে আর ইমাম তাহাবির এই ব্যাখ্যাটি যথার্থ ফতে আলমগিরিতে এসেছে যদি কেউ কাফির অপবাদটি নিছক গালি বা তিরস্কারের উদ্দেশ্যে দেয় তবে কাফির হবে না কিন্তু যদি সত্যি সত্যি কেউ কোনো মুমিনকে কাফির বিশ্বাস করে কাফির বলে তখন সেই ব্যক্তি একজন মুমিনের ইমানকে অস্বীকার করার কারণে কাফির হয়ে যাবে সে হাতিয়াল্লা রাহিম্লা বলেন মুমিনকে সত্যি সত্যি কাফির বলে বিশ্বাস করলে সম্বোধনকারী কাফির হয়ে যাবে এই কথার অর্থ হলো যথাযথ তাহকিক ও ইজতিহাত না করে কোনো মুমিনকে তাকফির করলে তাকফিরকারী কাফির হয়ে যাবে প্রিয় ভাই যে বিষয়ে আপনার এলম নেই সে বিষয়ে আন্দাজে কথা বলা কিংবা কোনো মতামত দেয়া আপনার জন্য হারাম আল্লাহ তালা বলেন জিজ্ঞেস করা হবে তাই কথাও কাজের আগে ওই বিষয়ে করুন সাহেবদের কিতাবাদী পড়ুন আলিম ভাইদের সঙ্গে কথা বলে মাসালা পরিষ্কার বুঝে নিন প্রিয় ভাই মানুষের রক্ত সম্পদ আল্লাহ নিকট অনেক দামি হারাম এক মুসলমান মুসলমানের ভাই সে তার সঙ্গে খেয়ানত করবে না তার সঙ্গে মিথ্যা বলবে না বিপদে পড়লে সাহায্য করা থেকে বিরত থাকবে না প্রতিটি মুসলিমের যান মাল ইজতে কোন রূপ হস্তক্ষেপ করা অপর মুসলিমের জন্য সম্পূর্ণরূপে হারাম রক্তপাতের বিষয়টি অনেক গুরুতর এক্ষেত্রে খুব ভালো জেনে বুঝে নিশ্চিত হওয়ার পরেই পদক্ষেপ নিতে হবে আল্লাহ বলেন তখন কিছু যাচাই করে নেবে এবং যে তোমাদের সালাম দেবে তাকে বলো না তুমি মুমিন নও তোমরা পার্থিব জীবনের সম্পদ পেতে চাও অথচ আল্লাহর কাছে অনেক সম্পদ আছে তোমরাও তো আগে এমন ছিলে তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন অতএব সব কিছু যাচাই করে নাও তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে নিশ্চয় অবহিত রয়েছেন সাহি বোখারিতে এসেছে হজরত ইবনি আব্বাস রাজি আল্লাহ বলেন এই আয়াতের সানে নুজুল হলো এক ব্যক্তির কিছু ছাগল ছিল মুসলিমদের সঙ্গে তার সাক্ষাৎ হলে সে তাদেরকে বলল আসসালাম আরেকুম তবুও মুসলিমরা তাকে হত্যা করে তার ছাগলগুলো নিয়ে নিল এই প্রসঙ্গেই আল্লাহ তালা অবতীর্ণ করেন আর আদ আল হায়াতের দুনিয়া আয়াতটি এখানে আলাদিয়া মানে গনিমত সাহি বোখারিত এসেছে একবার রসুল সাল আলী সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাজি বনু জাজিমের বিরুদ্ধে জিহাদে পাঠালেন সেখানে পৌঁছে খালিদ রাজি আল্লাহ তোলাহন হু দিলেন তারা আসলাম না আমরা ইসলাম কবুল করলাম এই কথাটি ভালোভাবে বলতে না তারা বলতে লাগল না সাবা না আমরা ধর্মান্তরিত হয়েছি আমরা ধর্মান্তরিত হয়েছি এদিকে খালিদ রাজি মনের সংশয় ও ভুল বোঝার কারণে তাদেরকে হত্যা বন্দী করতে শুরু করলেন এবং তাদের সম্পদ গনিমত হিসেবে কবজা করে নিলেন রাসুল সাল্লামকে যখন এই খবর দেওয়া হল তিনি বললেন খালিদ আল্লাহ আমি ঘোষণা করছি খালিদ যা করেছে তার ব্যাপারে আমি অসন্তুষ্ট আমি এই ব্যাপারে দায় মুক্ত এই কথাটি তিনি দুইবার বললেন হাফিজ ইবনী হাজারি রাহিম উল্লাহ ফাথুল বাড়িতে লিখেন আবু দাউদে বর্ণিত একটি এসেছে একবার হজরতিনে কালেমা পড়ার পর হত্যা করে ফেলেছিলেন তিনি ভেবেছিলেন লোকটি ভয়ে কালিমা পড়ে নিয়েছে যখন এই ব্যাপারে জানতে পারলেন তখন তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন তিনি তুমি কি তার অন্তর ফিরে দেখেছ কিভাবে বুঝলে সে ভয়ে কালিমা পড়েছে নাকি মন থেকে পড়েছে কেমতের দিন এলা ইলাহা, ইল্লাল থেকে তোমাকে কে বাঁচাবে क्या दिन तुम्हें क्या बाँबा हजरत ओसामल्लासुल्लाम कथा लगलें हायटे जो मुस्लिम ही ना हतम हाफिज इबना हजर असलानी राहम फाथुल बाड़ी लिखें इब्न उद्दीन राहिमल्लासुल्लाम कठिन तिरस्कारा दिए मुखे कलिमे स्वीकृति दान करी का जन कख हत्या এবং কুর্তুবী রাহিমহুল্লা বলেন রাসুল সালাল তিরস্কার করা এবং ওজোর গ্রহণ করতে রয়েছে কঠোর ধমকি কেউ যেন দ্বিতীয়বার এরকম না করে প্রিয় ভাই আল্লাহ আপনাকে রহম করুন আপনার ইবাদত আপনার দাওয়া আপনার এদাদ আপনার জিহাদ সব কিছুকে কবুল করুন আপনার ত্যাগ ও কুরবানির উত্তম প্রতিদান দিন আপনাকে খুবই সাবধান থাকতে হবে কখনো এমন কোনো কথাও কাজে যেন আপনি লিপ্ত না হয়ে যান যা আপনার সকল আমল নষ্ট করে দেবে অবশেষে শাহোনা আমর আব্দুর রহমান রাহিমের একটি কথা দিয়ে শেষ করছি আজকের আলোচনা ইসলামী শেরি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই শিরোনামে দেয়া এক বক্তব্যে সাহেব বলেন যে কোনো শাস্ত্রে রায় দিতে হলে ওই শাস্ত্রে বিশেষজ্ঞ হতে হয় ইসলাম কেন এর ব্যতিক্রম হবে আমরা কেন ইসলামকে উন্মুক্ত চারণভূমি মনে করে বসে আছি যার যখন যা ইচ্ছা বলবে বেহুতা বকবক করবে আল্লাহ কিতাব উল্লার ব্যাপারে অসংলগ্ন কথা বলার দুঃসাহস দেখাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমুল করে তৌফিক দিন আনব্বাল আলমিন